ইয়াক ইয় রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি একদা আমর ইবনু আবু হাসান ছিলাম তিনি নবী এর তালনুকে সম্পর্কে প্রশ্ন করলেন অতপর তিনি পানির একটি পাত্র এনে তাদের অজু করে দেখালেন তিনি পাত্রটি কাত করে উভয় হাতের উপর পানি ঢেলে তিনবার তা ধুয়ে ফেলেন তারপর পাত্রের মধ্যে হাত ঢুকালেন এবং তিন খাবল পানি দিয়ে তিনবার করে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে তা তাড়লেন অতপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তিনবার মুখমন্ডল ধুলেন পাত্রের মধ্যে হাত উভয় হাত পর্যন্ত কোন ধুলেন অতপর পুনরায় পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তার মাথা হাত দিয়ে সামনে এবং পেছনে মাছ করলেন তারপর আবার পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দুপা ধুলেন